সঈদুরীন ما بعد عن حذيفة و ابي رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يجمع الله تبارك وتعالى الناس فيقوم المؤمنون حتى تزلف لهم الجنه فياتون ادم{\$s} روات الله عليه فيقولون يا ابا نستفتح لنا الجنه فيقول وهل اخرجكم من الجنه الا خطيه ابيكم لست بصاحب ذلك اذهبوا الى ابني الى ابني ابراهيم الله قال فياتون ابراهيم فيقول لست بصاحب ذلك انما كنت خليلا من وراء وراء প্রিয় দর্শক শ্রোতা আমানতের কত গুরুত্ব সেটা আমরা সেই জন্য এই হাদিসটা ভালো করে শোনার দরকার হজরত হুজাইফা এবং আবু হা আল্লাহ আনুমাতিকে বর্ণিত তারা বলেন যে রসুল এসাদ করেন যে ইজম যে মানুষকে আল্লাহ একত্রিত করবেন কি আমাদের দিবসে তখন মমিনা দাঁড়াবে জাগায় দাঁড়াবে এবং হবে কিন্তু সকল লোক আসবে হ্যাঁ তখন তারা বলবে হে আমাদের যে জান্নাত আমাদের জন্য খুলে দেন জান্নাত খোলার জন্য আপনি আবেদন করুন তখন তিনি বলবে ওহ আখরাজা কুমিনাল জানা এই জানাতে তো আমি একদা ছিলাম কিন্তু আমি অপরাধ করার কারণে দোষ করার কারণে আমাকে এই জান্নাতকে বের করে দেওয়া হয়েছে সুতরাং এই জান্নাতকে খোলার জন্য কিভাবে আমি আবেদন করতে পারি সাহিদারিক এটার অধিকার আমি রাখি তার কাছে গিয়ে বলো তখন তারা সবাই ইব্রাহিম আলী ইসলাতামের কাছে আসবেন তখন তিনিও বলবেন লিবিদারিক যে আমি এটা করতে পারবো না ইনামা কোন তু খালিল আমি ছিলাম তার খালিল কিন্তু পিছন থেকে অর্থাৎ আমার তেমন একটা গুরুত্ব নেই এটা গুরুত্বহীনতাকে বুঝায় এটা হচ্ছে নিজকে নিজে ছোট করছেন তিনি এই জন্য বলছেন যে ইমেদু ইসা আল্লা কালাম তুকিমা তোমরা মুসা আলী স্লামের কাছে যেতে পারো যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন তখন তারা মুসা আলী ইসলাত ইসলামের কাছে আসবেন তিনি সুতরাং তার কাছে যেতে পারো তখন ঈসা ইসলামের কাছে আসলে তিনি বলবেন লু বিশ্বাহিদা আমি করতে পারবো না আমি এটার অধিকারী নই তখন তিনি বলবেন মুহাম্মদ সাল তখন সবাই যখন ইসলামকে রাজি করাইতে পারলেন না সর্বশেষ নবী মোহাম্মদের কাছে তখন তারা সবাই আসবে তখন তিনি দাঁড়াবেন সেই সুপারিশের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য তখন তখন তাকে অনুমতি উদিন তিনি যখন জান্নাতের দরজা খোলার আবেদন করবেন তখন তাকে অনুমতি দেওয়া হবে হম বলা যায় অতুর সালান বলেছে তারপর আমানত এবং মানুষের আত্মীয়তার যে বন্ধন সেটাকে ছেড়ে দেওয়া হবে এবং তখন এই দুটি গিয়ে আপনার ফুলসরা তের ডানে বাঁ দাঁড়িয়ে যাবে এবং ফাই মুরু আউআল কুমকাল বার্কাদের প্রত্যেককে আমার আপনার হয়ে যাক বলে যে কি জিনিস আপনার বিজলির চমকানোর মতো কি জিনিস যাবে তিনি জানতে চাচ্ছিলেন তখন তিনি বলেন আলমথা মুর্রু ও আইন বলে যে তোমরা কি দেখো না যখন বিজলি চমকায় কিভাবে সে খুব দ্রুত আপনার চলে যায় আবার মানে তারপরে আর কিছু যাবে পাখি যেরকম আপনার উড়ে যায় সেই উড়ানের মতো ওয়াসে রিজাল্ট আরও কিছু যাবে যারা শক্তিশালী মানুষ যারা ধরতে পারে তাদের মতো বলে যে তাজরিবিহীম আমার হুম তাদের আমুল নিয়েই তারা তাদের সেই গতি পাবে আমলের যত বেশি গতি তখন তারা ওই হিসাবে গতি পাবে এই ফুলসুরাতের যাওয়ার জন্য সুতরাং আমলের মধ্যে গড় হলে তখন ধরা পড়তে হবে ওই যে এটাই খেয়াল রাখতে হবে যে আগে বলা হচ্ছে যে ফুলসুরাতের দুই সাইডে এক সাইডে আপনার আমানও থাকবে আর সাইডে আত্মীয়তার বন্ধন থাকবে যদি এই আমলের দনটার ঘাটতি হয় তাহলে গতি একবারে নষ্ট হয়ে যাবে ধরা পড়ে যেতে হবে হ্যাঁ তখন বলা হচ্ছে যে আমার প্রভু আপনি এরকম ভাবে দোয়া করতে থাকবে হাতিজলাদ বলে যে একসময় দেখা যাবে অনেক মানুষের আমল আর তাকে এরকম ফুলসরা পার করিয়ে দিতে পারবে না মানে তার আমল এত সামান্য এই কারণে পারা সম্ভব হবে না হাত তার আবার চতুর পাশে কতগুলো আংটার মতো আছে মামুরাতবে যাকে অর্ডার দেওয়া হবে তাকে সেগুলা ধরবে নাজিন বলে যে সেই সময় কিছু মানুষ ক্ষতবিক্ষত হয়ে কিন্তু ওখান থেকে পার পেয়ে যাবে ও মুখের দাসুন আর কিছু মানুষ নিচে পড়ে যাবে সেখানে পৌঁছতে গেলে সত্তর বছরের সময় লাগবে সুতরাং এত গভীর আমাদেরকে এই হাদেশের মধ্যে যেটা গুরুত্ব দিয়ে আপনার দেখার বিষয় সেটা হচ্ছে যে মানুষের আমল অনুযায়ী মানুষ ফুলসারাত পার হতে থাকবে আর এই ফুলসারাতের দু পাশেই থাকবে এক পাশে আমার আরক পাশে আত্মীয়তার বন্ধন যাওয়া জান্নাতে পৌঁছা তার জন্য দূর হয়ে যাবে এই কারণে আমানতকে রক্ষা করা কত গুরুত্বপূর্ণ জান্নাতে যাওয়ার জন্য সেটাই আদেশ থেকে আমরা বুঝতে পেরেছি সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে আমানতের খেয়াল যেন না হয় কারণে আমরা যেন ফলসরাত পার হতে যেন আমাদের সমস্যায় পড়তে না হয় আল্লাহ জসান আমাদেরকে তফিক দেন বসল আল্লাহ আলাহ নবী